মুসলিম ভূমি হিসেবে পরিচিত ভূখণ্ডের সাথে সকল দেশের শাসকবর্গ তাদের সেনাবাহিনী পুলিশ বাহিনী বা এলিট ফোর্সের নামে গঠিত বিভিন্ন বাহিনী দিয়ে রাষ্ট্রীয়ভাবে ইসলাম প্রতিষ্ঠার দাবিদারদের দমন করছে বরন্ত কেউ যদি ইসলামের সামান্য একটি বিধানের ব্যাপারেও কথা বলেন রাখার কারণে শাসকদের পাশাপাশি এসকল বাহিনী দলগতভাবে ভাবে কিনা তা নিয়ে আলোচনা উঠছে ওলামা হজরতদের কাছে ফতোয়া চাওয়া হচ্ছে অনেক ওলামা শরীয়তের স্পষ্ট দালায়ালের মাধ্যমে এদের ইদাদ সাব্যস্ত করছেন অনেকে অবশ্য গণতন্ত্রের পরিভাষাগুলো আমাদের কাছে গণতান্ত্রিক ব্যবস্থার প্রবর্তকরা এসকল পরিভাষার মাধ্যমে সাধারণ মুসলমানদের অনেক ধোকা দিয়েছে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 গণতন্ত্রের মধ্যে এই অর্থই হলো আইন যেমনি ভাবে আমরা বলে থাকি যে সম্মত আর এটি এটিভাবে গণতন্ত্রের মধ্যেও বলা হয় অমুক কাস্তি আইনগত বা আইন আইন আর কাস্তি বিরোধী অর্থাৎ এটা আইনি আর ওটা বেআইনি মোহাম্মদ সাল্ল আলহ্লামের সৈয়দকে যদি কেউ অস্বীকার করে তাহলে যেমনি ভাবে সে ধর্ম থেকে বের হয়ে যায় তবা না করলে তার শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড এমনিভাবে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 হালাল শব্দ ব্যবহার করা হয় তেমনি ভাবে গণতন্ত্রের মাঝে কানুনি অর্থাৎ বিধি সম্মত শব্দ ব্যবহার করা হয় সুতরাং যদি গণতন্ত্রে বলা হয় যে মদের ব্যবসা মদ্যপান বৈধ কিংবা সম্মত তাহলে তার উদ্দেশ্য হলো গণতন্ত্রের জড়িয়ে মদের ব্যবসা ও মদপান করা হালাল এমনিভাবে শুধু লেনদেন হালাল চার নম্বর বেআইনি অর্থ হচ্ছে হারাম সাক্ষী থাকা সত্ত্বেও মদ্যপানকারীকে আশি দৌড়া মারা বেআইনি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 অর্থাৎ গুনা ও বাড়াবাড়ির ভিত্তিতে একে অপরকে সহযোগিতা করোনা সুতরাং যেহেতু প্রশ্নের মধ্যে শুধু এ কাজ সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছে তো এ কাজ কবিরা গুণা জামার আকিদা হচ্ছে কোন মুসলমান যতক্ষণ পর্যন্ত কবিরা গুনাকে হালাল মনে না করবে ততক্ষণ পর্যন্ত কবিরা গুনাহের কারণে তাকে কাফের বলা যাবে না আসলে প্রশ্নকারী প্রশ্নটিও করেছেন অসম্পূর্ণ এই জন্য উত্তরও হয়েছে অসম্পূর্ণ বিদ্যমান ব্যবস্থাকে সামনে রেখে এভাবে হওয়া দরকার ছিল, যে এমন বিদ্যমানের ব্যাপারে কি বলেন, যার বিশ্বাস হল এক বিশেষ শ্রেণীতে অংশগ্রহণ করলে বা এক নির্দিষ্ট চাকরি নেওয়ার পর নীচের কাজসমূহ তার জন্য হালালি নয় বরং আবশ্যকীয় পবিত্র ফরাজ হয়ে যায় নিম্নক্ত কাজসমূহ যেমন পরে উল্লেখ করছি যে কাজসমূহ তার জন্য হালালি নয়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 ব্যক্তিবর্গকে গালি দেওয়া হয় যাদের প্রতি মহাব্বত ছিল প্রত্যেক মুসলমানের আকিগার অংশ নিজেদের অফিসারদের কথায় শরীয়ত প্রতিষ্ঠার দাবিদার এবং কোরআন এক লিপ্ত নিষ্পাত মেয়েদেরকে হত্যা করা আইনসম্মত হালাল মনে করা তাদেরকে হত্যা করা হালাল মনে করা এবং একথা বলা যে আমরা তো অফিসারদের নির্দেশ মানতে বাধ্য এসবের হুকুম কিন্তু প্রশ্ন করা হয় এসবের হুকুম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 আর এই বিষয়ের উপর ওলামায় কেরামের ঐক্যমত্ত রয়েছে যে কবিরা গুনাকে কোনো ব্যাখ্যায় ব্যাখ্যায়িত করে নিজের জন্য হালাল মনে করে নেওয়াও কুফুরি এটা এমন কুফুরি যা মানুষকে ইসলাম থেকে বের করে দেয় এই গণতান্ত্রিক ব্যবস্থায় মাসাল বিবরণ এটাই পুলিশ হোক বা বাহিনী তারা যে ডিউটি করে বিশেষত এমন ডিউটি যাকে গণতন্ত্র জায়জ ও হালাল করে দিয়েছে মোস্তান হাজিরিন আর সৈন্যবাহিনী এবং অন্যান্য বিভাগের লোকেরাও ডিউটি করা কে নিজের জন্য জায়েজ মনে করে এমানত ইসলামিয়ার বিরুদ্ধে যুদ্ধে আমেরিকার সঙ্গী হয়েছে সৈরক প্রতিষ্ঠার দাবি উত্থাপনকারীদেরকে হত্যা করা সপ্তাহত্বরে থাকিমের রাসুলদেরকে হাসির দাবিতে আন্দোলনকারী ওলামা তলাবা শ্রেণীকে হত্যা করা তাদের সম্পদ লুট করে নিয়ে যা এই সেনাবাহিনী এবং হালাল মনে করে যদি না ইনশাল্লাহ সামনে কোন এক মজলিসে এ সম্পর্কে আলোচনা করব তবে যদি কোন সেনা সদস্য বা পুলিশ এমন শরীয় বিরোধী পদক্ষেপকে হারাল মনে করে এবং নিজেকে গুনে লিখতে বলে স্বীকার করে হারামকে হালাল সাব্যস্ত না করে তাহলে তাকে কাফের নয় বরং শুধু ফাঁসে বলা যাবে এটা চিন্তা করা উচিত যে সে কত বড় কবিরা গুনছে যা আল্লাহ কারণ এমনি তার এটাও জেনে নেওয়া দরকার যে এসকল গুনহের কোনো কোনো সুরত্ব এত ভয়ানক যে যদি এগুলোকে হালাল নাও মনে করে তবুও তাতে লিপ্ত হয় কুফুরের জন্য যথেষ্ট যেমন কাফেরদের সন্তুষ্টির জন্য মুসলমানদেরকে হত্যা করা মোস্তারাম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 ইসলামী পরিবেশে যেটাকে হালাল বলা হয় তারা খুবই সাদা মটা শব্দে আল্লাহ করছে বৈধ বলছে এবং এর জন্য যেকোনসলমানকে হত্যা করা মসজিদে গোলা বর্ষণ করা মাদ্রাসা সমূহে মাদ্রাসাগুলোতে অতর্কিত আক্রমণ করা কোরআনতালে মগ্ন উন্মত নিষ্প কন্যাদের রক্ত করা মানা এই আইনের পবিত্রতা এবং এই শাসন ব্যবস্থা সংরক্ষণের বিশ্বাস গণতন্ত্রের ধর্মের প্রতি বিশ্বাসেরই একটি অংশ বিশ্বাসেরই অংশ মোখতারাম হাজিরিন একবার ভেবে দেখুন তো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 এরা গণতন্ত্রের প্রত্যেকটা হুকুমের উপর আমল করা এবং জনগণের দ্বারা এর আমল এর উপর আমল করানো ফরজ মনে করে তাদের বিশ্বাস হলো এই আইনের জন্য যান দেয়া এবং কোন মুসলমানের যান নেওয়া তাদের জন্য হালাল যদিও এই ফরজ দায়িত্ব লেনদেনের হেফাজত বা বিশ্বাগানার হেফাজত সংশ্লিষ্ট হোক না কেন কিংবা আল্লাহ ও রাসুলের দুশ্মন আমেরিকার পাহারাদারি বা ভারতের পাহারাদারী অথবা সেকুলারদের পাহারাদারি সংশ্লিষ্ট কোনো বিষয় হোক না কেন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 তাদের পূর্ণ অফাদারী ও সহযোগিতা এই সুধি ব্যবস্থার সাথে এর আদেশ বলবত রাখার জন্য এরা নিজেদের এবাদত মনে করে নিশ্চয় এই গণতান্ত্রিক সুদিসর ইমান বেশি আর এটা শুধু তাদের কাজ নয় বরং আকিদা ও বিশ্বাস তাদেরকে ফাঁসে এরা তখন বলা যেত যখন গুনাকে গুনাহ মনে করত তারা এবং এ কাজের সাথে নিজেদের সম্পর্ক ছিন্ন ঘোষণা দিত কিন্তু এখানে বিষয়টি তো কবিরা গুনাকে এবারত পবিত্র ফরজ বলা হচ্ছে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 সেসবের ইসলামী পরিভাষা ব্যবহার করবেন যেন সাধারণ জনগণ বুঝতে পারে অবগত হতে পারেন মনে রাখবেন ভালো করে মনে রাখবেন শরীয়তে মহাম্মদীতে আকিদা ও বাস্তব অবস্থার ভিত্তিতে কোন কিছুর উপর হুকুম লাগানো হয় চাই তার যত সৌন্দর্য নামি দেওয়া হোক না কেন মদকে জুশ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 সে আরে ইসলাম বিদ্রুপ করার ইসলামী দ্বন্দ্ববিধিকে পশুসুলভ আচরণ বলার স্পর্ধা দেখাতে না পারে আল্লাহন আমাদেরকে আমল করার তোফিদান করুন রবীন্দিন